যাদের নির্দিষ্ট সময়ে যোগদান করতে অসুবিধা হয় অথবা যাদের ইন্টারনেট সংযোগের সমস্যা থাকে তাদের জন্য ধারণা বিনিময়ের ক্ষেত্রে এই টুলটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে আচরণের মানদণ্ডগুলো মনে রাখবেন